শ্রোতা বন্ধুরা আশা করি এই বিষয়ে সবাই অবগত কিন্তু নির্বাচনী প্রচারণায় নেতারা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালন না করাতে কিছু কিছু নেতাদের উপর জনগণ কিভাবে যায় তার একটা মজার ঘটনা নেতা আহুর আহুর নেতা মানি সমাজের সর্দার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এগুনেরই দেশের উন্নয়নের পরান দিবি হইলেন না বড় সমাজ গরিব গুণের সাহায্যে করি বাঙ্গা রাস্তা করি এখন তো রাস্তা ভাঙ্গে তল খবর আছে না আচ্ছা ওয়াদিং ধরলু এখিন একখানে ফালন করে তোরা সিটিং বাস দু নয় আর কি আখু আখু আর প্রশ্ন দেয় তো সমাজর উন্নতির ব্যবহার নয় ফাটা খাতার মতই কেন তোর নেতা মানে ফাটা খেতে নয় আর কি আর কথা কি ভুলেছে না ভুল মামু ডাকি সহ সালাম গরম আইলে নির্বাসন জনগণ মাতা তা নেতা মানে ফাড়া কে তা পুষ ফুসল ডাকি মামু ডাকি ফাহাদী সালাম গরম বৈদ্য আইলে নির্বাসন জনগণ সর গারি রিলি ভাই গরিব গুঞ্জ লাই নেতা মো লেবী আগিং খাই পেতুরাই সর গারি রিলি ভাই গরিব গুঞ্জালয় নেতা মো লেবী আগিং খাই পেতুরাই পাঁচতলা বিল্ডিং বাধি পাঁচতলা বিল্ডিং বান্ধি জানালা জনগণের মাতা তাত বুলন নেতা হাত গুড়া কি মামুরা কি পদ ধরি সালাম গরণ দেশ মেদে আইন নির্বাচন জনগণ মাতা তাত বুলন বড নেতা জনগণ কত মানুষ মোহরে ঘন উ জনগণ কত মানুষ মরের ঘনির যত ডুলিয়া সিটিং বাজি যত বাজি এদিন গৌরী পেট চলন মাথা তা নেতা মানে ফাড়া কে তা পুষ্য পুষ্যই হাকু ডাকি মামু ডাকি ফালাম্বাসন লাড়ি, একবারি দি জনগণ মাতা দিব পাড়ি নেতা মানি হল কি লাড়ি, বাড়ি একবার জনগণর মাতা দিব পাড়ি দামি গাড়ি লিব আমি গাড়ি লো দৌড়িব দেশার তুর বিস্মারণ জনগণে আইলে নির্বাসন জনগণ মাতা তাঁত বুলন চিল্লাই চিল্লাই বক্তৃতা গরে পাকা ফাঁকি মিছিল মিটিং কত গড়ে আর দেখি। চিল্লাই চিল্লাই বক্তি তাদের ঘরে ফাঁকা ফাঁকি মিছিল মিটিং হত দেশির হতাশ নিজের গাঁতি জনগণের মাতা তা দুলন নেতা মানে পাড়া কেতা পুষ্যই পুষ্যেই বুটালন ঠাকুর ডাকি মামরু ডাকি ফদরি দেশ মেদে আইলে নির্বাচন জনগণ র মাতা তার দুলনষ্ট গৌরী বাইনেতা বানাইলাম আইজু এতা মুখলাম হত কষ্ট গৌরী আর নেতা বানাইলাম আইজু এটাওয়াল মুখ নদইল্যামা জাডালুই দুরাইজা জাডালুই দুরাই বড় সমতা এখন জনগণ মাতা তার নেতা মানে পাড়া কেতা ফুশ্যই সেই বুটলন হাকুড়া কি মামুড়া কি পদুরি সালাম গরণ দেশ মে আইলে আইল নির্বাসন মাতা তাদুলন। নেতা মানে পাড়া কেতা ফুশেই সেই বুটলন হাকুড়া কি মামুড়া কি ফদুরি সালাম গরণ দেশ মে দে আইল নির্বাসন জনগণর মাতা তা নেতা মানে পাড়া কেতা